টিভি বাংলা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 আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আল কোরআনির জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা অনেকগুলো কোরআনিক বিধান ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য থিউরি মতবাদ কোরআন থেকে আল্লাহ যেগুলো আমাদেরকে দিয়েছেন যে দর্শন আল্লাহ করেছেন সেগুলো বিধান হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ এর সেন আজ বিম শেতনুর আপনি যত আবৃত্তি করবেন কোরআন পুরনো হবে না পুরনো করতে পারবেন না আমি রমজান মাসে তারাবিথে কতবার সুরায় পাশন আজ পর্যন্ত কোন মুসল্লিকে বলেছে ভাই ইমাম সাহেব জানাব ইমাম সাহেব এই একটা সুর আর কতবার পড়বেন কান আপনি পালা বলেছে কি বলেনি কারো মনে কি তারপরে মনে হবে না আরো শুনতে হবে পুরানো হয়নি আপনি যদি একটা ইক্ষু ইক্ষুর একটা টুকরো মুখে আপনি চিবাচ্ছেন কিছুক্ষণ পরে চিবাতে চিবাতে রস শেষ হয়ে যায় তখন তার চামড়া ফেলে দেন কেন ফেলে দিলেন শুধু আসছে একজন মিশরের সুর বিজ্ঞানী পৃথিবীর শত শত ভাষার শত শত গান সুর তিনি যাচাই বাছাই করেছেন কোরআনের সুর যাচাই করেছেন তারপর তিনি সিদ্ধান্ত দিয়েছেন যারা ইমান এনেছে আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে যারা জেনেছে যে আমার একজন মাহবুদ আছে আমার একজন সৃষ্টিকর্তা আছে আমার একজন মালিক আছে আমাকে যেই কোন বিপদে সাহায্য করতে পারে আমার এমন একজন বন্ধু আছেন পরম বন্ধু আছেন আকবার। তিনি সর্বশক্তিমান আল্লাহ নেই আমার কি অভাব সেটা পূরণ করতে সক্ষম এমন মালিক নন যে আমাকে দিতে গিয়ে তার ভান্ডার শূন্য হয়ে যাবে তখন তো আমিও ভয়ে থাকতাম আহা মালিকের যদি শেষ হয়ে যায় আমি বাঁচবো কি দিয়ে আমি খাবো কি আলহামদুলিল্লাহ সে ভয় নেই কারণ আল্লাহ এমন অপুরন্ত ধনের মালিক যে আকাশ জমিন পৃথিবী থেকে আজ পর্যন্ত যা ব্যয় করেছেন কতটুকু ব্যয় করেছেন যদি মহাসাগরে একটি সুঁই রাখা হয় সুইয়ের তলায় অগ্রভাগে কতটুকু পানি ধরবে বলাই বাহুল্য এটা কোনো হিসেবেই ধরা যায় না এত সামান্য পানি উঠবে আসমান জমিন সৃষ্টি করা থেকে এই পর্যন্ত এতটুকু ব্যয় হয়েছে তার মানে কোনো কিছুই কমেনি আমি আল্লাহর গোলাম আমি ফকির আমার তো কিছুই নেই আমার মনির যখন এত বড় ধনী সেজন্য তো আমি আস্থা পাই আলহামদুলিল্লাহ খেতে পারবো আচীবন আমার মালিকের ফুরি যাবে না আপনিও আস্থা নিতে পারেন যে আপনার মালিক তিনি অপুরন্ত ধনের মালিক ইনশাল তিনি খুশি হন আ আমানু যারা ইমান এনেছে যারা জেনে বুঝে আসমানি ওই পেয়ে আল্লাহর প্রতি যারা বিশ্বাস এনে ইমানদার বন্দদের কাতার হয়ে গেছে তারপর কি হলো শুনুন আল্লাহ কি বলছেন ইয়াল বেসু ইমান তারা যে আল্লাহর প্রতি অংশীদারিত্ব তিনি একক একাই সবকিছুর তিনি মালিক আর বাকি আমরা সবাই তার দাসানু দাস তার গোলাম আমাদের কারোই কোনো পার্টনারশিপ নেই তার এই মহা বিশ্বে ত্তবাদী চিত্তে যারা আল্লাহর প্রতি ছিল হুম আমি একে বিস্ফোরিত করেছি যেটাকে বিগ ব্যাং থিওরি বলা হয় সুরাম বিহার ত্রিশ নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরি কথা তো আল্লাহ বলেছেন যখন তিনি বিগ ব্যাং থিওরি ঘটিয়ে বিগ ব্যাং ঘটিয়ে মহাবিস্ফোরণ ঘটিয়ে বা উনি জানেন কি ঘটিয়ে তিনি মহাবিশ্বের সূচনা করেছিলেন তখন কি কোনো আমরা ছিলাম কোনো মূর্তি ছিল কোনো পুপ কোনো ফাদার কোনো ধর্মগুরু কোনো ব্রাহ্মণ কোনো ঠাকুর কোনো পীর কোনো আউলিয়া কোনো সরকার কোনো মহাসচিব কেউ কি ছিলাম তাহলে শরীর আসবে থেকে। কোর থেকে আল্লাহর পার্টনার আসবে কোর থেকে আরো কোনো অ্যাসোসিয়েট মাহবুদ আসবে আল্লাহর সাথে কেউ নেই তিনি একাই সবকিছু তার সর্বোচ্চ মর্যাদার আসনটি হলো তার একত্ববাদের আসন একত্বের আসন তিনি একাই একমাত্র ইলাহ আর কোন ইলাহ নেই কোনো মাবুত নেই কেউ নেই তিনি একক একাই কিছু সৃষ্টি করেছেন তার দাসীর দাসী এরা আবার কিসের মাবুদাবি হতেই পারে না তাহলে যারা ইমান আল্লোয়াল ইমানকে কোন সিরিকের সাথে মিশায়নি সেটা হতে পারে। আমরা জানি সবকিছুর দাতা একমাত্র আল্লাহ আর কোন দাতা নেই আর কোন দাতা নেই কত দাতা আছে সমাজে সারা পৃথিবীতে কোটি কোটি দাতা আর আপনি বলছেন দাতা একজন আরে যাদেরকে আপনি দাতা ভাবছেন এরা সব পরিবেশনকারী নবীজি নিজেই তো বলছেন আনা না কেমন অল্লো আমি কি দাতা আমি দাতা নই আমি একজন পরিবেশক আমি গোলাম পরিবেশন করছি একজন মনিব আমাকে দিচ্ছেন একজন মালিক আমাকে দান করছেন তার দানের সামগ্রীগুলো আমি ভাগ করে দিচ্ছি। আমরা সবাই ভাগ দাতা হলেন একমাত্র একজন আল্লাহ মানুষের কি কোনো কিছু আছে কিছুই নেই আমার দুটো হাত কি আমার না এগুলো মালিক আল্লাহ দুটো চক্ষু মালিক আল্লাহ আমার দেহ সত্তা যা কিছু আছে প্রাণ শুদ্ধ সব মালিক আল্লাহ মানুষের গুণ একটাই সেই গুণটা না হল নাই মানুষ নাই গুণের অধিকারী কিছুই নেই যে বাড়িতে বাস করেন এই পৃথিবীর যে অংশে আপনি দাবি করছেন করছেন। করলে আপনার না। আমি ব্যবহারের অধিকার প্রাপ্ত হয়েছেন কিন্তু মালিক তো আল্লাহ আপনার দেহের মালিক আল্লাহ আপনার স্ত্রীর মালিক আল্লাহ আপনার মায়ের মালিক আল্লাহ আপনার সন্তানের মালিক আল্লাহ আপনার ব্যাংক ব্যালেন্সের মালিক আল্লাহ সবকিছুর প্রকৃতির মালিক তো আল্লাহ সব ছেড়ে রেখে একদিন কবরে চলে যাবেন আমাদের দিন তো সবাই বিদায় হয়ে যাবো আল্লাহর জমিন আল্লাহ করলেন যদি মনে করেন যে হ্যাঁ ওই মাজারে উনি নির্বাচনে আমাকে বিজয় দিতে পারে উনার ক্ষমতা আছে অনেক ক্ষমতা আছে না তাহলে শিরিক করলেন যদি মনে করেন যে আমাকে সর্বদংশন করবে অতএব অমুক দেবী আমাকে সর্বদং থেকে রক্ষা করবে সিরিখ করলেন আপনাকে বিপদ থেকে বিপর্যের সাথে আপনি ইমানকে মেশাবেন না কোনো সিরিক করা চলবে না সকল শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে প্রিয় ভাই আরেকবার একটু বিরতি নিয়ে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম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 जान कत कार्यक्रे मोमिन बंदा निजेटी का इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় দ্য ট্রলজি দাই অফ ইসলাম আই চ্যালেঞ্জ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 দেখুন বিরতির পর আবার আমরা চলে আসলাম আল কোরআন জীবন কনিষ্ঠ বিধান অনুষ্ঠানে প্রিয় ভাই বোনেরা আল্লাহর এখানে দাবি আমি যে থিওরিটা পেশ করতে চেয়েছি সেটা হলো এখানে বলা হয়েছে যারা ইমান এনেছে ইমানের সাথে এরা মারা গেলেও নিরাপদ মৃত্যু একদিন আছেই খুন হলেও এরা নিরাপদ জাননাতে চলে যাবে সেই খুন তো কতই ভালো যে খুনের পরিণতি জান্নাত আমি তো বিছানায় পড়বো একদিন মারা যাব জানটা নিয়ে যাওয়ার পরে খুন হন আর মৃত্যু বলেন একই তো জিনিস মরণ হয়ে রয়েছে দুনিয়ার নিরাপত্তা জাগতিক নিরাপত্তা দুনিয়া নিরাপত্তা কবরে নিরাপত্তা এ নিরাপত্তা মানুষ বিভুদে পড়ে সিরকের কারণে কানে আকসার জমিনে জমি করো আর দেখো পূর্বের পরিণতি কি হয়েছিল তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাহলে আজকে কি থিওরিটা পেলাম আপনি তহিদবাদী হন তহিদের ভিতরে প্রবেশ করুন আপনি নিরাপদ হয়ে যাবেন তহিদের দূর্গে আপনি বাস করুন কোনো ভয় নেই খন্ড বিখণ্ড করে তাহিদের দুর্গে রক্ষিতে মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ তাকে হেফাজত করেছেন তাহিদের বরকারে তিনি বেঁচে গেলেন প্রিয় ভাই বোনেরা কোনো মানুষ যদি দুনিয়াতে মারাও পড়ে কোনো কিছু নেই বরং এই মৃত্যু তার জীবনের আরো বেশি বড় জীবন তাকে আনিয়ে দেবে চিরকালের সুখের জীবন আনিয়ে দেবে শুধু জীবিতই নয় এন্দার রবের কাছে তাদেরকে জীবিকা দেয়া হচ্ছে খাবার দাবার দেয়া হচ্ছে ঢুকুন সিরিক বর্জন করুন আল্লাহর উপর আস্থা প্রতিস্থাপন করুন আপনি দেখবেন আপনি নিরাপদ আপনার আপদও আপনাকে নিরাপত্তা দিবে বিপদের রাস্তা থেকে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন বিপদ আপনাকে জাহান নামের বিপদ থেকে বাঁচিয়ে দেবে কোনো কিছু করছে সুখী হতে হলে আপনাকে শিরিক বর্জন করতে হবে হিদ হতে হবে একত্রবাদী হতে হবে তাহলে আপনি আপনার অন্তরের সুখী আপনার দেহের সুখী পরিবারের সুখী সমাজের সুখী পৃথিবীতে সুখী কবরে সুখী হাসরে সুখী অনন্তকালে আপনি সুখী হবেন যে সিরিক না করে মরে যাবে দখলাল জান্না সে জান্নাতে চলে যান বিশ্ব সংবাদ আমাদেরকে পরিবেশন করা ইউনিভার্সাল নিউজ দেয়া হলো মহাজাগতিক সংবাদ দেওয়া হলো যে লা বলে সিরিক মুক্ত হয়ে যদি মৃত্যুবন করতে পারো তেমন যেন জাননা আলহামদুলিল্লাহ বিশ্ব নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আর বিশ্ব নিরাপত্তা প্রতিস্থাপিত হবে তলর আঘাতে আমার স্ত্রীকে কেড়ে নেয় আমার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায় কি ভয় ছিল কিন্তু নবজি বললেন আহাদানিমি আল্লাহ মনে কোনো মানুষের দিক থেকে কোনো ভয় তার থাকবে না এই তহিদের বরকতে এমন শান্তি অর্ধ পৃথিবী জুড়ে তখন এসেছিল সব হা আপনি এখনো আপনি দেখবেন জাতিসংঘের শান্তি পুরস্কার পায় মক্কা মদিনা এত শান্তি সেখানে শিরিক মুক্ত এইজন্য বিশ্বের সব অঞ্চলের মোটি কোটি টাকার জিনিস ফেলে আলহামদুলিল্লাহ কোন ভয় নেই একটা পাখিও সেখানে নিরাপদ মানুষের সাথেই ঘুরে বেড়ায় কোন ভয় নেই আল্লাহ তাহলে আমরা কি থিওরি পেলাম মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় একমাত্র কমে নুহ কেন ধ্বংস হয়েছিল মিম্মিম উদ খেলু না নুহের জাতি মহাপ্লাবনে তলিয়ে গিয়েছিল সেই নৌকায় এখনো তুর্কিস্তানের তুরস্কের আনাতলিয়ার পাহাড়ের উপরে যুদি পাহারে সেই নৌকা যে পাহাড়ের উপরে অবস্থান করেছিল বিশাল নৌকা সাড়ে পাঁচশো কদম লম্বা যে নৌকা সেই যে কাঠ দিয়ে নৌকাটি বানানো হয়েছিল সেখানে বিভিন্ন পদার্থের ভিতরে যখন পানি শুকিয়ে গিয়েছিল সেখানে সেটা ডুবেছিল কালো ক্রমে সেটা সিলিকনে পরিণত হয়েছিল পাথরে রূপান্তরিত হয়েছে সে কাঠগুলো কাঠগুলো ভূগর্ভস্থ তাপে একসময় এগুলি পাথর হয়ে যায় সেই চিত্র এখনো আছে সেই নৌকা পাথরে রূপান্তরিত হয়ে সেখানে সেই নৌকা থেকে কেউ কিংস হয়েছিল নৌকাতে যারা আরোহণ করেছিল বেঁচে গিয়েছিল কেন তাও কারণে আজ জাতি যে তলিয়ে গিয়েছে ৪০ মিটার মাটির নিচে কিসের কারণে শিরকের কারণে আর হুদ আলি সাল্লাম তাদের নবী বেঁচে গিয়েছিলেন এই ধ্বংসযজ্ঞ থেকে কিসের কারণে তাওহেদের বরকতে জাতি ধ্বংস হলো কেন সিরকের কারণে ফেরাউন সে নীল সাগরের লোহিতা সাগরের তলায় সদল বলে তলিয়ে গিয়েছিল ডুবে গিয়েছিল আজও ফেরাউনের লাশ মিশনে পিরামিডে পড়ে আছে আল্লাহ বলেছিলেন আলি ইমানিকে তাহলে তোমার পরে যারা আসবে তাদের জন্য তুমি একটা নিদর্শন হবে তারা ভয় ভাবে তোমার লাশ দেখে তোমার সুটকি দেখে যে না নিজেকে মাবুত বলে দাবি করা যাবে না তাহলে এই পরিণতি হবে কোরআন তো চোদ্দশো বছর থেকে বলছে ওই লাশ আছে কিন্তু মানুষ ওই লাশ খুঁজে পেয়েছে মাত্র আঠারোশো সালে খুঁজে পেয়েছে ১৯৮১ সালে তার লাশ যখন ফ্রান্সে আনা হলো ফ্রান্সের রাজার আগ্রহে মরিচ বুকাইলি তার ফেরাউনের লাশ পরীক্ষা করে তিনি দেখলেন যে এই লাশের শরীরে এখনো লবণ লেগে আছে যে লবণাক্ত সাগরে ডুবেছিল মরিস বুকাইলি বললেন এই লাশ তো কোনো সাগরে ডুবে মারা গিয়েছিল মরিস বুকাইলি জানতেন না যে কোরআনে কি বলা আছে তার ব্যাপারে তিনি মনে করলেন যে এক বিশাল আবিষ্কার করে ফেলেছি এই লাশ সাগরে ডুবে মারা গিয়েছিল লবণাক্ত পানিতে মারা গিয়েছিল। আমি যন্ত্র দিয়ে সেটা বের করেছি তিনি রায় লিখবেন এ সময় তার বন্ধুরা বলল তারা করবেন না মুসলিমরা যে কোরআন পড়ে সে কোরআনের লেখা আছে সাগরে ডুবে মারা গিয়েছিল সে আশ্চর্য হলো তাই নাকি চোদ্দশো বছর আগে কিভাবে এরা পড়লো লাশ পাওয়া গেলো মাত্র আঠারোশো আটানব্বই আর আমি এখন আধুনিক যন্ত্র দিয়ে আমি বুঝলাম যে এটাতে গায়ে লবণ আছে তার মানে এটা সাগরে ডুবেছিল কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট বলা আছে হাত আমরা যখন তাকে নিমজ্জন পেয়ে গেল তখন সেখানে চিৎকার করে আনলো আল্লাহ বললেন ফালিও মানি কেবে বাদানিকা এটা আয়া দশ নম্বর সোড়াই একানব্বই বিরানব্বই তিন নম্বর আয়াত পড়ুন সেখানে ফেরাউনের এই ঘটনা আছে আল্লাহ নিদর্শন হতে পারো ফেরাউন কেন মারা গিয়েছিল এভাবে সিরিকে কারণে মারা গিয়েছিল প্রিয় ভাই বোনেরা নিরাপত্তা চান তাহলে সব ধরনের সিরিক থেকে সিরিখকে জেনে বুঝে থেকে রক্ষা পেতে হবে আপনি নিরাপদ হয়ে যাবেন আপনি যদি সিরিক থেকে পরিশুদ্ধ হতে পারেন তাহলে যারা ইমান এনেছে ইমানকে কোন জুলের সাথে সিরকের সাথে মিশায়নি উল্ল তাদের জন্য নিরাপত্তা রয়েছে এই পৃথিবীতে নিরাপত্তা রয়েছে তাহাতাড়ি পার হয়ে যাও তোমার ইমানের নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে মধ্যে রয়েছে যে ঠান্ডায় ইমানের ঠান্ডায় শীতলতায় যাহার নাম কেঁপে উঠবে চিৎকার করে উঠবে যে তা যাও তোমার আমি ঠান্ডা হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম এবার তাহলে যাহার নাম তাকে ভয় পায় কি কথা কি তথ্য কি ইনফরমেশন আপনাকে দেওয়া হচ্ছে এই কোরআনে আপনি যাহার নামের ভয় কাঁপছেন যাহার নামও আপনার ভয়ে কাঁপবে যদি আপনার তহিদ থাকে যদি আপনি শিরিক থেকে মুক্ত থাকেন আমি বললাম ওহে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের উপরে ত্রি ভাই বোনারা কোরআনের এই শাশ্বত বিধান আজকে পেলেন নিরাপত্তা চাইলে সিরিফ থেকে নিরাপদ থাকতে হবে তহিদবাদী হতে হবে বিশ্বের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নিরাপত্তা অর্জনের জন্য তহেদবাদী হতিক দান করুন फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बारुज साल अर्थात तुम्हारा नाम करो ज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 টাকা Swift জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন আপনারা দেখছেন মহিলা সাহাবীদের ইমান ছিল পরিপূর্ণ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 মহিলাদের আরো অনেক পথনের নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী আজ সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায়